বেশি দেরি আলোচনা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আলোচনার পূর্বে শেখের আলোচনা পূর্বে আমি কয়েক মিনিট আপনাদের যে কিছু কথা বলব এ নিয়ত করেছি কারণ আপনারা সকলে উপস্থিত হয়েছেন যেমন শেখের কাছ থেকে দিনের আলোচনা শোনার জন্য আপনারা আগ্রহী তেমন সকল দিনের ব্যাপারে আপনারা শুনবেন বা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে উপস্থিত হয়েছেন সেই কারণে আমিও দুটি কথা আপনাদের শোনাতে চাই হয়তো এটা পরেও শোনা যেত কিন্তু আমরা একটু এই কারণেই দেরি করছি যে হয়তো আরো কিছু লোকজন উপস্থিত হবেন আর সে বক্তব্য সকলে ভালোভাবে শুনবেন ইশান যাই হোক আমি আপনাদের কয়েক মিনিট সময় নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ قف والصلاة والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم هذا خلق الله فاروني ماذا خلق ال... ماذا خلق الذين من دوني بل يظلمون في ظلال مبين উপস্থিত অনেক অনেক গরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলীহিলে বন্ধুগণ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা আজ এখানে কেন উপস্থিত হয়েছি তাহলে কি বলবেন কেন এসছি ভাই দিনের বিষয়ে জানার জন্য বা শোনার জন্য বলেন তো এটা জেনে শুনে বা এর উদ্দেশ্যটা লাশ পর্যন্ত কি আমল করার পর কি চান জান মানে সকল কিছু উদ্দেশ্য যদি দেখা যায় তাহলে আল্লাহ আলামিন কে সন্তুষ্ট করা এবং অন্য কথায় আল্লাহ রাব্বুল কে সন্তুষ্ট করাই হচ্ছে মমিন ব্যক্তির অধিকাংশ কাজ আপনি এই কারণেই দিনের আলোচনা শুনতে এসেছেন যে আলোচনা শোনার পর মানার পর আল্লাহ আলমিনের কাছে নেকি চান সেই নেকির মাধ্যমে আপনি জানার চান একজন বক্তা একজন শেখ তিনিও যে আলোচনা করতে এসেছেন তারও উদ্দেশ্য যে আলোচনা শেষে তিনি বিশেষ কিছু নেকি বা আল্লাহ দ্বারা এর মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবেন এবং তার বিনিময়ে জান্নাত পাবেন আমরা নামাজ কেন আদায় করি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে একটাই এই নামাজের বিনিময়ে আপনি আল্লাহকে খুশি করতে চান জান্নাত চান আপনি কেন রোজা করেন আল্লাহ আবুল আলমকে খুশি করার জন্যই আপনি কেন কুনা থেকে বেঁচে থাকেন আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্যই আপনি কেরকম নেকির কাজ করেন আল্লাহ রকে খুশি করার জন্য আপনি শেষ পর্যন্ত এক রাতে যেটা চান সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করে জানার প্লাস কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনকে আমরা কতখানে জানি সেই আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে আমরা কতখানি জ্ঞান রাখি আমি সেই আল্লাহ রাব্বুল আলমিনের সম্পর্কে পাঁচটি কথা আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করে দেব তারপরে মাননীয় শেখ আপনাদের সামনে উপস্থিত হবেন বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনকে জানার আগে একটি ছোট্ট ঘটনা বলি উটের রাখাল যাদেরকে সাধারণত বেদুন বলা হয় যাদের জ্ঞান কমভ্য উটের রাখালে গিরি করে কাগল চড়ায় এরকম এক উটের রাখালকে একথা জিজ্ঞাসা করা হলো যে উটের রাখাল উট চোড়াও আর অন্যদিকে বলো যে আল্লাহ আছে আল্লাহকে তুমি বিশ্বাস করো কিভাবে তুমি আল্লাহকে বিশ্বাস করো এর প্রমাণ তোমার কাছে সেই হোক সে উটে রাখাল তার পাশে পড়ে থাকা উটের একটা গোবর ফুলে সে লোকটিকে বলল যে এই উঠের গোবরটা প্রমাণ করে যে উঠ আছে যদি উঠ না হয় উটের পারে না। তাই তুমি আমি এই মুট এই সারা জগৎ এই আকাশ এই জমিন এই আকাশের মাঝে নক্ষত্র রাজি চন্দ্র সূর্য দিবার এবং সমুদ্র নদীনালা পাহাড় পর্বত গাছপালা যা কিছু পৃথিবীতে আছে এটা প্রমাণ করে যে এর কেউ না কেউ সৃষ্টিকর্তা আছে সেই কারণে সৃষ্টিকর্তায় বিশ্বাসী পৃথিবীর সকল মানুষ আর আল্লাহ আব্দুল আলমিনকে বিশ্বাস করার বিষয়টা একটি বা স্বাভাবিক এটা স্বাভাবিক বিষয় এটা প্রকৃতিগত বিষয় প্রত্যেক মানুষ জন্মের পরে পরেই আল্লাহ আব্দুল আলামিনকে বিশ্বাস করে তার অন্তরে সন্দেহ থাকে না কিন্তু বিশেষ কিছু কারণে মানুষ আল্লাহ সম্পর্কে কুধারণা বা আল্লাহতালার সম্পর্কে তার মনে সন্দেহ জাগে সেটা বিশেষ কিছু কারণে তার পারিপার্শ্বিক বিশেষ কিছু অবস্থা এবং ব্যবস্থার কারণে বন্ধুগণ সেই আল্লাহ হাবুল আলমিন যিনি আকাশ এবং জমিনকে যিনি আকাশকে সৃষ্টি করেছেন বিনা কোন বিনা কোনো ফুটির উপরে রেখে যিনি পাহাড় পর্বতকে এই পৃথিবীর মাঝে রেখে দিয়েছেন যে পৃথিবী মানুষ এবং সবকিছুকে নিয়ে ঢলে না পড়ে তিনি এ কোথায় ইচ্ছুরা লোকমানে বলছেন হাজা খালকুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালা মতলুক আল্লাহ তালার সৃষ্টি তাহলে তোমরা দেখাও এ ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহ তারা দেখা সৃষ্টি করেছি এখানে যদি কেউ কিছু সৃষ্টি করে থাকে তাহলে আমাকে দেখা আর পৃথিবীতে তারপরে বলছেন বালিদালে মুনা বরং অত্যাচারীরা স্পষ্ট তার মধ্যে রয়েছে আজ পৃথিবীতে এমন মানুষ এমন সম্প্রদায় এমনও লোক জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার পর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহ আলামিনকে অস্বীকার করছে না শিক্ষবাদ দেশের আনাচে কানাচে প্রকাশ পাচ্ছে এবং তাদের তাদের প্রচার ও প্রসার হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এই সময়ে আল্লাহ আব্বুল আলমিনকে জানা তার সম্পর্কে জ্ঞান রাখা একটা বড় কর্তব্য দায়িত্ব সেই কারণে আমি আপনাদের সামনে এই দুটি কথা বলতে চাইলাম যে আমরা আল্লাহ আব্বুল আলমিনকে কোথানি জানি প্রথমত সে আল্লাহ যাকে মানুষ সারা জগত সেটা মুসলিম হোক সেটা খ্রিস্টান হোক সেটা ইহুদি হোক সেটা হিন্দু হোক ছেড়ে বৌদ্ধ হোক সেটা শিখ হোক ছেড়ে জৈন হোক যে কোনো জাতি সকলে আল্লাহ রাব্বুল আলমিনকে বিশ্বাস করে আমরাও আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করি এতটুকুতে আমরা সকলের সমান কিন্তু তারপরে আর কি বিশ্বাস হওয়া দরকার সেখানে পার্থক্য আছে এবং সেই পার্থক্যর পরে একজন মানুষ মুসলিম হয় নচেত ও মুসলিম হয় আল্লাহ রাবুল আলমিনকে জানার বিষয়ে দ্বিতীয় জিনিস যেটি আমরা জানবো সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় আল্লাহ রাবুল আলমিন নিজের পরিচয় একটি ছোট্ট সুরা মনে হয় অনুষ্ঠানে যত বড় যত সব ভাই উপস্থিত হয়েছেন সকলে এই ছোট্ট সুরাটি জানেন কিন্তু এই ছোট্ট সুরাটির দীক্ষা আমরা হয়তো অনেকে জানি না আল্লাহ রবিনের পরিচয় স্বরূপ করেছেন এই সুরাটির নাম হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন বলে দাও আল্লাহ একক্লাহু আহাদ বলে দাও আল্লাহ একক আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি তার থেকেও কেউ জন্ম নেয়নি আল্লাহে আল্লাহ তারা অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেননি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বিশেষ পরিচয় কিন্তু এমন অ সম্প্রদায় পৃথিবীতে আছে যারা আল্লাহকে এক বলে না এক বলে বিশ্বাস করে না তারা বলে তিনজন মিলে এক আল্লাহ বলছেন তারা কাফের তারা অস্বীকারী যারা এটা বলে যে আল্লাহ হচ্ছেন তিন জনের এক বা জনের সমষ্টিতে এক আল্লাহ যারা এরকম তারা কাছে অর্থাৎ আল্লাহ তারা তিনের এক নন আর না তিনজনের সমষ্টিতে এক আল্লাহ তারা আল্লাহকে অবিশ্বাস করে অস্বীকার করে কাঁপের হয় যারা আল্লাহর সাথে অন্যকে অংশ করে নেয় আল্লাহর ছেলে পেলে বিশ্বাস করে যে আল্লাহর পুত্র আছে এই কারণে আল্লাহ আব্বুল আরামিন্তার তিরিশ নম্বর আয়তে বলছেন বকালতে নিয়ে হুদ ওজায় অনীবুল্লাহ এমন বলে ওজের হচ্ছে আল্লাহর পুত্র وقالت النصارى المسيح ابن الله و المسيح وقالت النصارى كريستنরা বলে المسيহ হচ্ছে আল্লাহ তাআলার পুত্র তাই যারা আল্লাহ তাআলার পুত্র কিংবা এক ছাড়া অন্য একের অধিক তার্সকিক করবে তারা সকলেই কাফের তারা সকলেই ও মুসলিম এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক এটা বিশ্বাস করতে হবে এটা কোন দারিত্ব অন্য কারো হতে পারে না তার সত্তায় কোন ধরনের অংশীদারী হতে পারে না দুটি উদাহরণ আপনারা শুনলেন এবার শুনবো যে মুসলিম হওয়ার পরেও আল্লাহ এই পুতো পবিত্র সত্তায় মানুষকে অংশী করেছি এবং অংশী করেছি তাকে শরিক করেছি বলেন যারা বলে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না তিনি আল্লাহর নূরের তৈরি তিনি মানুষ ছিলেন না তৈরি আল্লাহর আল্লাহর জ্যোতির তৈরি একটু আগে আয়াত খুলতে শুনলেন যারা আল্লাহকে তিনজনের এক মনে করে যারা আল্লাহর পুত্র আছে এরকম বিশ্বাস করে তারা কি আল্লাহ তারা কি বললেন কফার আল্লাহ দিয়া আল্লাহ তারা ছেলে আছে বা পুত্র আছে কিন্তু বললো যে আল্লাহ তারা সত্তা থেকেই মোহাম্মদ তৈরি হয়েছে সাল আল্লাহ আলহি সাল্লাম তাহলে আল্লাহর হল কি হলো না বন্ধুগণ যদি আপনাকে বলা হয় যে এই বোতল থেকে এই ছিপিটা তৈরি হয়েছে অর্থাৎ এই ছিপিটা কার অংশ হলো বোতলের অংশ হলো যদি বলা হয় আল্লাহ রবুল আলমিন থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম তৈরি হয়েছে আল্লাহতাল নূর থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে তৈরি করা হয়েছে তার আল্লাহ প্রতুল কার অংশ হলেন আল্লাহ তালার অংশ হলেন আল্লাহ তালার কি কোনো অংশ আছে হু আল্লাহ হোক আল্লাহ এক হোক আরো খারাপ অবস্থা আমরা মুসলিম সমাজের এরকম অধিকাংশ মানুষকে তো বিতর্ক করতে দেখি এ বিষয়ে কত বড় বলে থাকে আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লা সাল্লাম তৈরি আর মোহাম্মদের নূরে সারা বিশ্ব তৈরি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরে সারা বিশ্ব তৈরি হয় তাহলে এই বোতলটাও তার নূর নবীর যদি সারা বিশ্ব নবীর নূর আপারা বসে আছেন সেই এই উপরে যে পর্দাটা দেখছেন কার নুর নবীর নূর আপনি কারনুর নবীর নুর নওজে বিড়ালো কার নবীর নদ এতে নবীর মর যারা হল সেজন্য মনে রাখতে হবে যে আল্লাহ আবুল আলমের লেখক তার কোনো অংশী নেই কোনো মতেই নেই তার সত্তায় কোন রকম তার অংশীদারিত্ব নেই তার সত্তাতেও নেই তার ইবাদতেও নেই তার নাম এবং গুণাবলিতেও নেই মনে রাখবেন আর যারা মূর্তির পূজা করে যারা ঈশা আলি ইসলামকে আল্লাহর পুত্র বলে তারা বলে থাকে যে আল্লাহ সৃষ্টি করার পর সৃষ্টি জগতের মধ্যে কোন কিছুর মধ্যে বিরাজিত যেরকম বহু মুসলিমরা মূর্তি পুজোটা মনে করে মূর্তির মধ্যে তাদের ঈশ্বর বিরাজ করে এরকম খ্রিস্টানরা মনে করে ঈশা ঈশা নবী হচ্ছেন ঈশা আলী ইসলাম তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ এই সৃষ্টিকে সৃষ্টি করার পর তিনি তার মধ্যে প্রবেশ করেছেন তার মধ্যে নিমজ্জিত আছে এইরকম বিশ্বাস তারা করে এটাকে বলা হয় হলুন আরেক ধারণা আছে যে পৃথিবীর সব কিছুতেই আল্লাহ বিরাজ করছে পৃথিবীতে সব পৃথিবীর সব কিছুই আল্লা এই বিশ্বাসকে বলা হয় এই বিশ্বাসকে বলা হয় ওয়দাতুল মসুদ আরবিতে বাংলাতে বলা হয় সর্বেশর্গা ইংরেজিতে বলা হয় প্লেন আল্লাহ যদি সব কিছুতে বিরাজ করেন তাহলে আল্লাহ কি আর এক থাকলো এই কথাগুলিরই বিস্তার আমাদের দেশে ও সমাজে লাভ করেছে তাই কিছু মানুষ বলে থাকে যে সব সর্বস্থানে সব কিছুতে আল্লাহ বিরাজিত কিছু মানুষ বলে থাকে প্রত্যেক মমিনের অন্তর হচ্ছে আল্লাহ তালার আশ কালবুল মমিনে আর সুর রহমান আল্লাহ মমিনের অন্তর আল্লাহ তালার আশ তাহলে মমিন পৃথিবীতে কতগুলো আছে আর সবার অন্তরে যদি একটা করে আল্লাহ থাকে তাহলে কতগুলো হয় তো এই সকল ধারণা যা ধারণা আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে আছে অথচ এগুলো সকলেই হচ্ছে ভুল ধারণা বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে আল্লাহ আবুল আলমিন তিনি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর সব কিছুতে বিরাজিত না কোন একটি জিনিসের মধ্যে বিরাজিত না বরং আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেটা মাখলুক আল্লাহ রই আলামিন সেই সেই সৃষ্টি জগৎ থেকে তিনি একটি পুত পবিত্র ত্রিফরক সত্তা এই সৃষ্টির সাথে তার সংমিশ্রণ নেই তিনি এদের মধ্যে সংযোগ হয়ে নেই বিলীল হয়ে নেই তিনি পুত্র পবিত্র তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর আরো সে আজিমে সমুন্নত হয়েছেন আল্লাহ নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন করার পর আরো সে হয়েছেন এই কোথায় আজ হচ্ছে সব আকাশের উপর আল্লাহ রবুল্লা আলমিনের সিংহাসন যেখানে তিনি সমুন্নত যেখানে আল্লাহ শক্ত আকাশের উপর নিয়ে যাওয়ার কোন প্রয়োজন ছিল না পৃথিবীর মধ্যে হয়ে যেত আল্লাহ আল্লাহর সাল্লা সাল্লামকে মেয়েরাজে নিয়ে যাওয়াটা প্রমাণ করে যে আল্লাহ আবুল আলমিন সে আকাশের উপর আছেন আশ বলা হয় যে এই আয়াত যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করলাম পুরা আর আসে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সেখান থেকে সারা বিশ্বের সব কিছুর খবর রাখেন সব কিছু তিনি সব কিছু সব সময় ফুনেও দেখেন মানুষের মতো না এখানে আছে ঘরে কি আছে আমরা দেখতে পাই না এখানে আসি আমাদের দেশে কি হচ্ছে আমরা দেখতে পাই না এরকম মহান রাবুল আলমিনের সত্তা না তিনি সেখান থেকে সারা বিশ্বের সব কিছু সব সময় কিছু করেন এবং সেখান থেকে পৃথিবী পরিচালনা করেন তিনি আবার মধ্যে অবতরণ করেন। যখন এক তৃতীয়াংশ বাকি থাকে তখন তিনি পৃথিবীর জমি পৃথিবীর আকাশ অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে যে ক্ষমা চায় আমি তাকে ক্ষোমা করব কে আছে আমার কাছে যায় আমি তাকে দেব আল্লাহ রবুল আলামী নিয়ে কথা বলেন সেই লোকের জন্য সুসংবাদ যারা এই শেষ রাতে নামাজ আদায় করে আল্লা রাবুল আলমিনের কাছে করে আমি বলছিলাম আল্লাহ রাবুল আলামিন সেই আরো সে সমুন্নত সেখানে তিনি আছেন তার পবিত্র সত্তা পৃথিবীর কোন মধ্যে বিরাজিত না পৃথিবীর কোন কিছুর মধ্যে তিনি প্রবেশ করেননি ঢুকে থাকেন না আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে এটাও জানতে হবে আমরা অনেক এমন মানুষ আছি যারা মনে করি আল্লাহ তারা নির্গুণ আল্লাহ তারা কোনো আকার নেই আল্লাহ তারা দেখাই যাবে না আল্লা অসম্ভব আসলে বিশ্বাসের কারণে এসেছে যে মানুষ আল্লাহ রে দেখতে পায় না তবে মনে রাখবেন আল্লাহ কিন্তু আসে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনকে দেখা যাবে তিনি মোমিন মানুষকে মোমিন মানুষের মোমেন মানুষেরা আল্লাহ রব্বুল আলমিনের দর্শন করবেন বিদার করবেন এবং এটা হবে জামনাথের যোগগুলি নিয়ামত সে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলম বলছেন অজু হয়ে কিছু চেহারা সেই দিনের তরোতাজা হবে এরা তারা তার প্রভুর দিকে তাকাবে তারা তার প্রভুর দিকে দেখে থাকবে প্রভুর দিকে আল্লাহ রাবুল আলমিনের দিকে মমিনেরা দেখবে তাকাবে আর আমার বাইশ ও তেইশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এটা ঘোষণা দিয়েছেন হরেক ব্যবসা সরু জয় থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা আল্লাহর সাল্লামের সঙ্গে বসেছিলাম পূর্ণিমার চাঁদ আকাশে উঠছিল আল্লাহরুল সাল্লাম সেই চাঁদের অসুবিধা হয়েছি তা বললেন না আল্লাহ রসুল অসুবিধা হয় না তখন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন হিন্দা যেমন তোমরা এই চোদ্দ তারিখের পূর্ণিমার চাপকে দেখছো ঠিক এরূপেই আল্লাহ আব্বুল আলমিনকে তোমরা দেখবে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না তাই আল্লাহ এমন সত্তা নন যাকে দেখা যাবে না বা দেখা অসাধ্য বরং তার সত্তা পূর্ব পবিত্র একমাত্র মমিনেরাই তার সত্তার দর্শন লাভ করবে এবং সেটা হবে সবচেয়ে বড় আশিস ও নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তার সেই সত্তাকে দেখা এবং সেই নিয়ামকে হওয়া। আমি কথা বলে আলোচনা শেষ করতে যাচ্ছি আল্লাহ নির আকারটা কেমন এ কথা আমরা বলতে পারি না তার সেই আকারের উপমাও আমরা দিতে পারবো না আল্লাহ রব্ুল আলমিন বলছেন ইংলিশ বাদল আল সালামকে যখন সৃষ্টি করা হলো। তোমাকে দুই হাত দ্বারা যাকে আমি সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো অর্থাৎ আল্লাহ রাপুর আলমিন দুই হাত দিয়ে সালামকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রবুল আলমিনের হাত আছে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন নিজের পাটায় সেই জাহান নামে রেখে দিলেন পুলিশ আল্লাহ রাব্বুল আলমিন নিজের পাকে সেই জাহান রেখে দিলেন অস্বীকার করা যাবে না এ সকল গুণকে বিকৃতি করা যাবে না এ সকল গুণের কোনো অপবেক্ষা দেওয়া যাবে না এ সকল গুণের কোন সাদৃশ্য দেওয়া যাবে না লাস্ট কথা বলে আল্লাহ রাব্বুল যতগুলো গুণ কোরআন এবং শহীদ শূন্যতে এসেছে সকল গুণকে তার চোখের যদি তার মানে এটা নয় যে তার হাত পা এবং চোখ আমাদের মতো এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমীর অনেক সৃষ্টি করেছেন সকলকে হাত পা দিয়েছেন কাউকে পা দিয়েছেন কাউকে হাত দিয়েছেন क्योंकि सकलें सब घास बराबर ना बोलें तो हाथी मत घोड़ार पागलि हाँ मुर्गर पागल की छागल हाथ गुलि की मत ना जाम मानिए से आल्लाबूराम ঠিক আল্লা রিনের এইরকম হাত আছে কিন্তু আল্লাহ প্রাণীর সঙ্গে আমরা তুলনা করব না এটা বলবো না যে আল্লাহ তার হাত পা অমুকের মতন আওজুল্লাহ এগুলোকে বিশ্বাস কর অবিশ্বাসও করব না কারণ ক এবং শূন্য দেবে তাই সেগুলোর ওটা ওইগুলো বিশ্বাস করতে হবে কারণ কোরআনকেও বিশ্বাস করা যাবে না আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিলাম শেখের মাঝে এবং আপনাদের মাঝে আল্লাহ রাবুল আলামিনের এই পরিচয় বলতে চাই সেটি হল এই যে সেই মহান রাবুল আলামিন পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি ও কারণে সৃষ্টি করেননি জন্য সৃষ্টি করেননি তিনি একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি आजकल पैंडल एक उद्देश्य आखिने जालसा हो पाकि उद्देश्य आज जलती এই ক্যামেরা গুলোর উদ্দেশ্য আছে যেগুলা কেস করবে আমরা মানুষ কেন কি উদ্দেশ্যে এটা আমাদের জানতে হবে আর সেই উদ্দেশ্যটা আল্লাহুল স্পষ্ট ভাবে বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করে কিন্তু আমার ইবাদত করার জন্যে সে কারণে আমরা প্রত্যেক মানুষ আল্লাহ আল্লাহ তালা দাস ও বলাম আল্লাহ তালা দাসত্ব করাই হবে আমাদের আসল দায়িত্ব কর্তব্য আল্লাহ আবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাকে আল্লাহ আবুল আলমিনকে ভালোভাবে দান করেন তার সম্পর্কে সঠিক বিশ্বাস যেন আমাদের থাকে সেগুলো যেন শিখার তৌফিক দান করেন আল্লাহ তালার পান্দা ও দাস হয়ে একমাত্র তারই দাসত্ব করার তৌফিক দান করেন আমিন আমি আমার বক্তব্য স্বামী আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন এখন